উমার ইবনু আবু সাল্লামাহ রাজিয়াল তাল্লাহতে বর্ণিত তিনি নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে উম্মু সালামাহ রাজিয়াল্লাহ তালাহ এর ঘরে একটিমাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করতে দেখেছেন তিনি অর্থাৎ নবী সাল্লাহ আলহ সাল্লাম সে কাপড়ের উভয় প্রান্ত নিজের উভয় কাঁধে রেখেছিলেন